আমার নহলি যৌবন আরেকাল উইল মৌর বাসবৃন্দাবন আরো কাল হইলো মরে যমুনা আমি রহি একা তিনি সখীকে বলছেন সখি শুনেছি একটা কাল সারা বিশ্বের ব্যক্তির প্রাণকে হরণ করে থাকে একা বেশি কালের দরকার আর আমার এতগুলা কালের সঙ্গে একা লড়াই কালের সঙ্গে লড়াই করছি সকি কি উত্তর দিচ্ছেন চন্ডীদাস কহে ধনী নাকহ এমন কারো কোনো দোষ নাম একদম। শব্দ কালো হয় কালো হবে সেই কালো যে সেই তোমার এই প্রকার অবস্থায় উপন্নীত করেছে মুখে পুরি কেবা আনি দিল আগে করিলো আহার না করি বিচার বললাম সুতরাং সম্মুখেও যাবার উপায় নেই পিছনে যাবার উপায় ব্যবসায় চেয়ে ফেললা। মুখে আনি দিল জলের সফরী আহার করিতে জলধরা হেরি পিয়াসের জাতকি জন্তু পছারল আসে উপায় নেই পিসাবার উপায় নেইবো তারও তো উপায় নেই মহাপ্রভু এই যখন মহারণের আড়ো চলছে তখন একটা ভাব মাথা তুলে দাঁড়ালো তার নাম হচ্ছে মতিমদামানন্দ রায় কে লক্ষার মতো নিজের সতী বলে মনে जख अनेक रात हल तक सहसा मन हे आशा आशाई तो আহা এই রক্তমান করছেন একটা কলুষিত চিত্তা তার এই ভাবটা সহসা জাগল কি সাধনা করলতে ছিল না কিছু করেছে মানে নাই ছিল অপরাধ ছিল না সারা জন্ম পাপই করেছে সাধু নিন্দা মহা করার সামনের বাগানটি খুব ভালো সেইখানে একটা গাছের তলায় তিনি বসে পড়েছেন বিশ্রাম করছেন একটু পরিব্রাজক তখন পিঙ্গলা দেখতে সাধু বাবা কথা আসেন গাছের তলায় বাবা আমি না আপনার ভজনের তবে যে জায়গাটায় বসেছেন সেই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে দিতে পারি কি মহাত্মা ঝাড়ু দিয়ে দিব স্থানটাকে ওইটুকু সেবা সাধু আশা পরমুম নমা কান্তা পিঙ্গলা গোবিন্দচরণ বুকে নিয়ে আর কান্তাস ত্যাগ করে সে চুটি হয়েছে অতি কথা ধৈন্য যাতে কৃষ্ণের হয় বিস্মরণ তখন ব্যগ্র হয়ে বলছেন সখী যারে চাহিদে না পারি বলিতে এই পাথরিতে এই মার কৃষ্ণ সেবার উপকরণে যে জানতে হবে লালস, নয়ন মন মেতর কৃষ্ণের কৃষ্ণাড়ায় আহা কৃষ্ণ প্রাণধন হাহা পদ্মা শুনি কহ তাহা যায় এত বলি চলিল ভাইয়া খুব দামোদর আমানন্দ খিরে তাকে বসে আছে আপন বলে বলছেন কোথা গেলে তোমাকে পাবো ছুটে যাচ্ছেন অঙ্গীকার আমাদের দুঃখ বোনারও তো উপায় নেই আর আবার উপায় নেই তাহলে কি করি সম্বোধন করছেন হে দৈত শব্দের বাচ্চা হচ্ছে একটা বলছেন তাৎপর্য হচ্ছে যে প্রিয় বস্তু বরণীয় হয় যেমন মনে করুন আকাশে যখন পূর্ণিমার চাল কত সুন্দর ছাড়া জগৎকে আনন্দ দেয় কিন্তুময়ী জননী তার সুন্দর জগৎ থেকে অসুন্দর কে সুন্দর করছে প্রিয়তা তো প্রিয়তা যদি অসুন্দরকে সুন্দর করে সাধারণ জাগতিক প্রিয়তার যদি এই লক্ষণ হয় তো যেখানে নির্মল প্রিয়তার পরাকাষ্ঠা আর যেখানে সৌন্দর্য মাধুর্য পরাকাষ্টা সেখানে কত আকর্ষণ হবে তাই চিন্তা করুন লিখছেন তত্র দ্বৈত ইতি অনুকম্প জনয়ন্তী তারা তার ভিতরে একটা অনুকম্পা জাগাচ্ছেন দ্বয় অনুপম্পতে ইতি দ্বৈত সেই প্রকার থাকতে বলেছি এই যে দয় ধাতু এর অনেক প্রকার পাকা এবং শুধু তাই নয় এই ধাতুটি যেন একটা গল্প তরুণ যেমন দানে হবে তেমনি গ্রহণ যেমনি রক্ষণে হবে তেমনি বজায় সোনা স্বামী পাতির স্বামীর ব্যাখ্যাটি চলে গিয়েছে বলে অর্থাৎ এই কথাটির মধ্যে সম্বোধনটির ভিতরে একটুখানি এদের ভাব কি প্রকার যখন ব্রজেশ একটি শ্লোকে বলেছিলেন চিত্তম সুখের নভবতা জ্বর নির্দিষ্ট করা কিন্তু চিত্ত আমার কাছে থাকলেও তোমরা যে আমার মিলন কামনা করো এতে যে তোমাদের একটা কলঙ্কের আশঙ্কা আছে চিত্তটা যদি থাকে থাক তোমরা গিয়ে যা। কোন কাজ করবে বলছেন হাত যদি অন্য কাজ করতে না পারে জ্বরের মতো যদি ঘরে বসে থাকো তবু হয়তো লোক আসে বলবে কিন্তু কলঙ্কিনিত বলবে না জন্য বলি যাও चलो संगे सी संगे संगे तुम्हारे घर पर्त जाए तो नड़े किसबो মানে ঘরে যে তুমি পৌঁছে দিয়ে আসবে কর বা কিংবা সেখানে আমাদের কি কাজ আছে এখানে দয়াতে বলতে স্বামী ব্যাখ্যা করলেন গ্রহণে চিত্ত মহাবত্তে সুতরাং চিত্ত ঠিক প্রকারে গ্রহণ করেছে আমাদের তাহলে কুপ ভাব সামান্য প্রমাগ আচ্ছা আমি একটা কথা বলি তোমরা যে বলছো যে তোমরা আমাদের চিত্ত সমর্প করেছ তা বোকা এই কি চিত্ত সমর্পের তোমাদের লক্ষণ নাকি দেখো শাস্ত্রে কি কথা আছে না হয় যদি হয় তার যোগ না হয় মানুষে মানুষের যে ভালোবাসা সেটি কৈতব নয় ওটা কখনোই নিষ্কট হবে না মানুষে মানুষের পরস্পরের ভালোবাসা তার কারণ বললেন যেহেতু যাকে আপনি ভালোবাসুন কিছু না কিছু যেমন কথায় শোনা যায় বিশ্ব প্রেম কি ভাতৃ প্রেম আমাদের মহাজঙ্গল বললেন সেখানে প্রেম শব্দটিকে যেন দূষিত করা অপমানিত করা হয় প্রেম জগতের জিনিস নয় প্রেম হচ্ছে চিনময় বস্তু ভগবত রাজ্যের বস্তু প্রেম এই জগতে যত কিছু বস্তু বা ব্যক্তি আমাদের প্রিয় হয় সেটি আত্মসুখের জন্য হয় তার সুখের জন্য হয় না ছেলেজিটি কেউ ছেলের জন্যই ভালোবাসে নিজের সুখের জন্য ভালোবাসা গোবিন্দকে গোবিন্দ সুখের জন্য আত্মার ভালোবাসা তিনি আত্মার আত্মা এই সত্যি ভাগবত প্রকাশ করলেন আমাদের চুটমুণি ওই গোবরণলীলা কৃষ্ণের উপরে শুকমনি জিজ্ঞাসা করছেন যে আপন আপন সন্তানকেই সকলে ভালোবাসে কিন্তু বড় সন্তানন্দন কে গোপীগণ গাভীগণ এমন ভালোবাসলো কেন তখন সুখমুনি এক কথায় বললেন কৃষ্ণ মেহিত এই মাত্র কৃষ্ণেই হবে জগতের মানুষে মানুষে হয় না ভালোবাসা বস্তুটি সরকার তারপরের কৃপায় যাকে আমরা ভালোবাসি সেই ভালোবাসা যাকে ভালোবাসি তাকে আপনার করে নেয় এটা হচ্ছে ভালোবাসার যতই আমাকে না কিন্তু আমি যদি 10 দিন আপনাকে আশ্রয় যখন দি ভালোবাসে তখন ভগবান মনে করেন আমি তো তাকে ভালোবাসবেই কারণ না আমাকে ভালোবাসতে কিন্তু তারই তো ভালোবাসা কি আস্থন করে দাম স্মৃতি হতে পারবো না এই জন্য আছে তো প্রাপ্ত তখন যতই তিনি শ্রবণ কীর্তন করছেন সেই শ্রবণ কীর্তনের সঙ্গে রাজনীতি শক্তির ভিতরে যে মন বুদ্ধির সঙ্গে এই দুটি মিশ্র যেন পরিহাস করতে গিয়ে বললেন যে যদি তোমাদের প্রকৃত ভালোবাসা হতো তাহলে তো তোমরা আমার বিয়ো মরে যেতো কারণ বলা হচ্ছে বিয়ো হইলে যদি হয় তা। তোমরা যে বেঁচে আছো তাহলে যে আমার উপরে তোমাদের ভালোবাসা নেই ভালোবাসা থাকতো মরে যাচ্ছে তখনই বললেন তুই দাস হবো সে মরাটি আমরা কামনা করি কিন্তু আরাম গ্রহে মরে গেলেন কিন্তু আমাদের শ্রী নন্দ মহারাজ সুদা মহারানি কি ভোগ করলেন কিন্তু মরলেন মেচে থাকতে হবে আমার গোপাল কিত্রহীন হয়ে যাবে যে দশরথ মহারাজ বললে নিজের সুদ তা পারলেন না করতে কিন্তু কি ভাবলেন যে রামচন্দ্র হয়ে যাবে কিন্তু আমাদের নন্দ মহারাজ উৎসাহ মহারানী হবে গোপাল তাকে দেখে রক্ষা করবে অতএ যতই আমার কষ্ট না আমাকে বাঁচতে হবে তিনি কত দূতি হবেন উত্তর আত্মসুখ বাসনার গন্ধ যদি থাকে তবে মৃত্যু আসে তা না হলে মৃতি আসে আমাদের পাঁচজন এই রয়েছে এই জন্য নাই তবে আমার মৃতির জন্য শিক্ষা প্রকাশ সকি শীতল পচু অঙ্গ দেখি সঙ্গে ধরমে যদি सति यो न कोम कुराम तांतेन तमन क्वेश्चन सति काल तो केनो रोति कहरस की मोरिले हनो परहिह काज इदे नहीं दारु भी अनले नहीं जारो भी एतनु भरी राख भी ब्रजमाजी हमारी तनु বলেন মরে গেলে কি সেবা হবে গোবিন্দের সেবা করবো মরুমা যেখানে আমার স্থানুন্দর পহু নীতি নীতি না হজু অঙ্গিল যে সরোবরে স্নান করবেন রোজ সেই সরোবরে স্নান করে কি আনন্দ পাবে আর কি হবে সেই জল দেহের প্রেমময় বিগ্রহ কিন্তু এই তাদের বিদাসির সম্বন্ধে চেষ্টা প্রকাশিত সেই জন্য চেষ্টাটিও প্রকাশিত হচ্ছে গোবিন্দ সেবার জন্য হেঁটে যাবেন সেইখানে আমার দিয়ে ভূমি অংশ থাকবে কোমল ভাই কমল চরণ যখন হাঁটবেন কোমল হয়ে আমি সেইখানে সঙ্গে তখন তুমি বলবেন স্থানটা কি আরাম আরামলা। যে বিজনে আসা পাখা নিয়ে তিনি বাতাস করবেন কি সেবকেরা করবে সেইখানে আমি বায়ু হয়ে থাকবো আমার দেহের বায়ু অংশটি তার দেহ লাগবে সেবা হবে এই এই প্রথা প্রত্যেকটি ভূতের দ্বারা সেবা কামনা করে সুন্দর বলছেন যে তোমরা তাহলে মরে যেতে বলছেন তুই হবো অর্থাৎ তোমাকে আমাদের প্রাণ সমস্ত রক্ষিত আছে আশায় বেঁচে আছি বেঁচে থাকলে কোনোদিন তোমার সেবা পাবো মরে গেলে তো হবে না চক্রবর্তী পাল বললেন প্রাণ পাখিকে নিতে গেলে আমি যে মূরে পুড়ে মরবো এই জন্য মৃত্যুর সেনার আসছে না আমাদের প্রাণ পাখি সেই থাকা যেখানে তোমার বৃহ আনন্দ বলছে আমাদের দুঃখ দেওয়ার জন্য আমাদের প্রাণগুলিকে নিজের কাছে দেখে দিয়ে প্রাণ তো যেতে পারছো না কারণ তুমি সুখে বিচরণ করছো প্রাণ সুখে আস তোমাতে আমাদের প্রাণগুলি যে রয়েছে এই জন্যই যেতে পারলেন বললেন এই যে শ্লোকগুলিতে এই শ্লোকগুলিতে চিত্র কাটে তখন উল্লেখ করেছেন প্রত্যেকটি চরণে দ্বিতীয় অক্ষরের সঙ্গে দ্বিতীয় অক্ষর মিলাম চতুর্থ চরণটি অন্তঃস্থ চরণে দ্বিতীয় অক্ষরে আর এই প্রত্যেকটা যে এক চরণের অর্ধেক অর্থাৎ প্রত্যেকটা এক চরণের অর্ধেকের ভিতরে প্রত্যেক প্রথম শব্দের মিলা যেমন সেখানে জন্মা সবাই তালিবতন হিন্দি দ্বৈত একটা চরণের অর্ধেক প্রথম অক্ষরে দ এই প্রকারের এই প্রকারে প্রত্যেকটা লোকে চিত্রকার দেখা যায় এই হেমাজী বললেন কোন কোন স্থানে হয়তো বৈবাক একটি আসি সম্বন্ধে ব্যতিক্রম আর তাহলে প্রত্যেকটি এই প্রকারের এই রূপ চিত্র তারপরে সুন্দরী দ্বিতীয় শ্লোকে ভগবান শাম সুন্দরী তরণী প্রার্থনা জ্ঞাপন করছেন তাহলে আগামী ভাব দশম পন্দে ত্রি ত্রি পঞ্চাধ্যাধ্যায়ে শ্রীপাদ বর্ণনা করতে গিয়ে এই গোপী গীতির দ্বিতীয় সংকল্প শ্লোকে গোপী সুন্দরী গণের উচ্চে বললেন সাধুনাশি হে সুতনা সম্ভব হে বরদ হঠাৎ প্রদ শ্রী রূপে বিকশিত প্রস্ফুরিত কমল সেই কমলের গর্ভে যে শোভা সেই শোভাকে হরণ করেছ তুমি যা তারা নিঘ্নত মারত সেই সেই দৃশা সেই এক নয় তব অসুল শিকা তোমার যে বিনামূল্যের দাসী সেই গোপীগণকে তুমি সেই নয় দ্বারা বধ করছ কি বধ নয় অস্ত্রের দ্বারা বধ की কি বধ আমরা শেষ করেছি আদিবাখা কাজ স্বামীচরণ লিখছেন বললেন এই যে প্রার্থনা বাহী যদি তিনশত কোটি গতি একসঙ্গে বলতে আরম্ভ করেন তাহলে তো একটা মহা গোলমালের সৃষ্টি হয়ে পড়বে যে সকল মহামান্যুথেশ্বরী আছেন সেই যুথেশ্বরীগণের মধ্যে কোন এক যুথেশ্বরী বলছে এবং যদিও রাধারানী কে কেন্দ্র করে এদের চারটা ভাগ আছে এবং তানি কে অবলম্বন করে চারটি এদের থাকলেও এখন কিন্তু এই অন্তর্ধানের পর শ্রী রাধারান প্রেমের অদ্ভুত মহিমার দর্শনে সকলেরই ভাবসাম্য হয়েছে সুতরাং যে সকল প্রার্থনাগুলি বলছেন সেগুলিতে কোনো প্রকার অসঙ্গতি পূর্বা কথাই সৎসঙ্গতি আছে এবং এইরূপ প্রার্থনা কত শত যুথেশ্বরী বলেছেন তার কোন কিন্তু আমাদের স্থানে সংগ্রহ করেছেন এবং এর দ্বারা উল্লেখ করেছে আমরা শ্রীপাদ গোস্বামী চরণ যে টিকা সেই পাখ্যা অবলম্বনে যত কিঞ্চিত সাধন প্রথম শ্লোকের করেছি এবং শ্রীমদ্ বিশ্বনাথ চক্রবর্তী পাত্রী গোসাই পাদের যে টিকা এ হচ্ছে আস্বাদ সবার থেকে সেরা শ্রেষ্ঠ আস্বাদ সমাহ আছে এই সকল বাক্য অবলম্বন করে যাব কোন মহাজন এইভাবে শ্লোক গুলিকে আস্বাদন করেছেন আচ্ছা এই প্রথম গীতি এই রাজ রানীর এক প্রকার যখন প্রবেশ করছে তখন তার একটা প্রতিধ্বনি আসছে প্রতিধ্বনি ঠিক যেন কৃষ্ণ বলছেন এই শ্লোকটি তখন কৃষ্ণের অর্থ শ্লোকটিকে ব্যাখ্যা করা হচ্ছে শ্লোক এইভাবে সব ব্যাখ্যা সংক্ষেপে আমাদের সমস্ত গুটিগি রাগ্রী সাধন করতে হবে একটি মাসের মধ্যে আমাদের সার আমাদের বাণী যা তাই আমরা যাচ্ছি এই শ্লোকে শ্রীকৃষ্ণের নয়নের অপূর্ব শোভা বন্যা করছে এবং শ্রীকৃষ্ণ নয়ন দর্শনে বা শোভা দেখে এদের যে এই মানসিক অবস্থা সেই অবস্থাটি শ্রীকৃষ্ণের বনে বনে খুঁজে বেড়াচ্ছি কৃষ্ণ যদি বলেন পূজার কারণটা কি দরকার কি জন্য খুঁজছ তার উত্তরে শ্লোক কি বলা বিকশিত কমল তার উদরে উদরের পুরুয়মান অন্তর্দলের যে করে নিয়েছে খোঁজা শ্রীমদ গোসাহী পাঠ বললেন শরদ উদাস শরৎ বলতে জল আর ব্যাখ্যা করা হয়েছে যে শরদ উদাস বলতে এখানে শরৎকালীন শরৎ সম্বন্ধীয় সরোবর অর্থাৎ সরোবরে শরৎকালে এমন সরবত থাকে যার জল হয়তো স্বচ্ছ হয় না কথা বলা হচ্ছে সাধারণত এবং সেই জলে কোমলের বিকাশ হয় যে সমস্ত জলাশয়ের জল স্বভাবত ভোলা তার কথা বলা হয় যে কোন প্রকার বাধা বিঘ্ন ব্যথিনে কে আপন ভাবে আপন তেজে বিকশিত হয়েছে যে কমল বিকশিত হচ্ছে তো ওঠার সময় তাহলে ভালো হয় ওটা বিকশিত হবে তো বললেন একে তো শরৎকালে স্বচ্ছ সরবর তারপর প্রতিবন্ধক ব্যতিরেখে স্বাধীন ভাবে বা সকি হতে যে বিকশিত হয়েছে যে কমল তাকে বলা হচ্ছে কারণ সরসিতে যাহা জাত হয় তাকেই সরসিজ বলা যায় তাহলে সরসিজো বলতে তো উপরে যা হয় সব সরসিজ সরসিতে যাহা জাত হয় তাহাই তো সরসিজ কিন্তু এখানে সরসিজ শে পঙ্কজ বলা যায় কিন্তু পঙ্কজ বলতেই কমলকে বোঝা যায় মানে সরসিজর শব্দের কমল এটি হচ্ছে রুড়ি সেই সরসিজ। বিকশিত যে কমল সেই কমলের উদরের ভিতরে যে অরুণায়মান ভঙ্গ ভূষণের ভূষণ অঙ্গ কামমহী নয় হাসি হাসি পরাম আমাদের শ্রীমদি রূপালচন্দ্র গ্রন্থে লিখেছেন অপূর্ব মোহনিয়া বিলো সব সুন্দর হচ্ছে তার এই নয়ন এর যে মোহনতা শক্তি আকর্ণ বিশ্রান্ত নয় বিলোচনীর যে অপূর্ব মোহনতা শক্তি যিনি দেখেন মোহিতনা হইয়ার পায় আর তুমি সেই তার অন্তর্দলের শোভাকে হরণ করে নিয়েছ মু ধাতুটি আত্মপদ প্রয়োগ যেমন আত্মনেপদ কেন হলো কেন আত্মনেপদ ধাতুটি প্রয়োগ করছে কিন্তু চুরি করেছেন নিজের কাজে এই কথা বলছে তাহলে গোবিন্দ ভগবান তাহলে পরের কাজেও চুরি করেন হ্যাঁ যথেষ্টই করেন পরের কাজেও চুরি করবো আমাদের বামুন বললেন অত বড় চোর অদ্ভুত চোর আর জগতে দেখা যায় না এই ভগবানের অনেক জন্মা দ্বিতপঞ্চয়ং সুতমাত্রেব এই জগতে নারায়ণ নামক এক প্রসিদ্ধ চোর বিদ্যমান আছেন চোর ঘরের ভিতরে ঢুকের চুরি করলেই লোকের চুরি যায় কিন্তু অনেক জন্মার্জিত পাপ সব চুরি যায় কিন্তু সেই যে চুরি করেন তিনি নিজে ভোগ করেন পাপটা করেন ওটা করেন নিজের জন্য করেন না যার চুরি করছেন আর প্রেম দিয়া হরে মর্ব অমঙ্গলকে হরণ করতে হচ্ছে জন্য যে গোবিন্দ এসে যদি বলেন এই যে তোমার অর্থ সম্পদ টাকা পয়সা যা কিছু এগুলি তোমার আসলে আতমার অমঙ্গল ওগুলি আমি দিব না কারণ ওগুলিকে আমি অমঙ্গল বলে ভাবি না ওইগুলিকেই মঙ্গল বলে সুতরাং দিব না যখন তখন আমার কল্যাণের জন্য ওগুলি চুরি করতে হবে তাকে তাছাড়া উপায় নেই তো তার নামের দ্বারা শ্রবণ সব চুরি করে নিচ্ছেন অমঙ্গল চুরি করে নিচ্ছেন এখানে আত্মনিরপদ নয় করছে। কিন্তু ধাতুটি করছেন তার দ্বারা এদের বক্তব্য হচ্ছে যে তুমি আর জগতে কারো সৌন্দর্যকে রাখবে না সব সৌন্দর্যকে চুরি করে যেখানে ভালো জিনিস দেখছো সেই নিজের নয়নে দেখেছেন রেখেছেন এই জন্যই তুমি সেই কমলের অনুয়মান শ্রীপাদ নীলমঙ্গল ঠাকুর বললেন যত করেছ নীলা বললেন একদিন জগতের যে শোভা বলে যে নায়িকা যাকে স্ত্রী বলা হয় শোভা তিনি চিন্তা করলেন অন্যের পছন্দ করা তো হবে না নিজে বধ সারা বিশ্ব করছেন কোথায় কিন্তু তিনি তো নিজেই শোভা তার কোন বরকে পছন্দ जो पाय बने की थी মূলে সারা বিশ্ব ভুবন আলো করে মদন মোহন শ্যাম সুন্দর ও সমর্থ সৌন্দর্য মাহুর্য নিয়ে বেনু বাজাচ্ছে দেখতে পেলেন বেনু নাজ শুনতে পেলেন আকৃষ্ট হয়ে সেদিকে দর্শন করলেন অনেকক্ষণ করে যখন মুচ্ছা যা বিগত হয় তখন ভগবানের কাছে প্রার্থনা করছেন এ ঠাকুর তুমি এমন করে আমার গর্বকে নাশ করলে জন্যই তোমার নাম গর্ব হারি গর্ব তুমি রাখো আমি যে গর্ব নিয়ে সারা পৃথিবী ভ্রমণ করেছি এই জায়গায় সব এখন আমি যোগ্য ভাই চিন্তা করতে হবে তখন গল্প তরু পল্লব শেখর ধরুন গল্প তরু তার পল্লব হচ্ছে অঙ্গুলি দল তার শেখর হচ্ছে ন শোভা বলল কি যে যে বরমালাটা নিয়ে সারা ত্রিভুবন পর্যটন করেছি এই বরমালাটা ওই দিয়ে আর নখকেই প্রতিরূপে বরণ করে নেব উপর থেকে যাওয়ার মাথা কবি একটা নখের সারা বিজয়ী যা স্ত্রী অবস্থান করছে একটা নখের প্রান্ত যার নখ প্রান্তে সৌন্দর্য দর্শনে কোটি কোটি মদন বিমুচ্ছি হয়। এই গোপী করে নিয়ে সনাতন স্বয়ংপাত কি রসের ব্যাখ্যা করেছে বললেন তোমার ওই নয় দিশা এক নয় তৃতি আর এক দিশা হলো এক নয় তার তো এখানে শ্রী সনাতন স্বই পাক মতে রস ঢেড়ে দিয়েছে বলছেন তোমার ওই নয় যে চোর নয় তার তিন প্রকার চর্যা অদ্ভুত চর্যা বিনিবেশ আছে সাধারণ চোরও নয় নিধারণ চোর তোমার ওই একটা নয় কি হবে তা বলবার একটা কোণে তারই শক্তি সুতরাং বেশ কেন বলি বললেন প্রথমত হচ্ছে সাধুর জিনিস চুরি করতেও ভয় করে সাধু ওই যে কমলের শোভাটি নিচ্ছে তো ও তো সাধু সৎসিজ ও তো সৎ ব্যক্তি সাধু ব্যক্তি সুতরাং করছি বৃন্দাবহাত্মা তাকে জয়পুর করলি ঠাকুর দর্শনের জন্য এক ভক্ত তারে করে নিয়ে গেছে তারপর ওদিক থেকে ফিরছে তো রাত্রি হয়ে গেল एक का चोर हाथ कुल से। तो तो पे गाड़ी, दार गाड़ी जो दर लुटपाट कर लुटपाट कर महात्मा बसा কি ও বাবা লোক যাও তাহলে লুটপাট করে নিন কিন্তু কতগুলি চোর এমন আছে ওদের পয়সা চাই সাধু ও সাধুর কোন বিচার নেই বলবে বাবা জিদের এইগুলি দুরন্ত চৌক এখানে বলছেন এই যে সবসময় অর্থাৎ এই যে সাধু বেচারা কিচ্ছু জানে না নির্মল জলাশয়ের মধ্যে ফুটে আছে কিছু জানে না गोस्मी पापेंधु बोलते आश्रम विशेषता साधु सकले हम যার অন্তরে ভগবানের প্রেম নিষ্ঠা ছাড়া অন্য কোনো কামনা নেই তিনি বাসনান্তর শূন্য যার অন্তরটি তিনি সাব এই যার নয় তার কথা আমরা বলছি তার সে কেমন চোখ বলে তো নয়নটা এত চোখ সবার থেকে বড় সাধু কে তাহলে এই কোন নির্ণয় আছে থেকে বড় সাধু কি কে তিনি হচ্ছেন আমাদের রাধা রানী এমন সাধু বাড়ি থেকে বড় সাধু নেই কায়া হৃদয় এখানে রাজা রানীর মন প্রাণ সব চুরি করে শেষ কালে ভাল চুরি কান্তি থেকে আর বড় চুরি কি আছে তাকে কৃষ্ণ কৃষ্ণ বলে হারাদে হারাতে বলে কাঁদছে কিন্তু লোকটাকে জানেন আমরা গোয়েন্দা আমাদিকে আমাদের চোখে ফাঁকি দেওয়া আমরা ওকে ধরে ফেলেছি সুতরাং আত্মনেপদ হবে না তো হবে কোন জায়গায় এই জন্য মুসতে আত্মনেপদ করা চুরি করেছেন শাল রসি ঠান্ডা করে এনেছেন চুরি করা এক বস্তু তারই বলা হচ্ছে দুর্লঙ্গ বস্তুর জ্ঞান এমন কতগুলি চোর আছে চোখে যে দেখবে সেকেই বুঝতে পারবে যে এই ধনটি আছে টাকাটা রেখেছে যতই গোপনেরা এগুলো হচ্ছে সাংঘাতিক শিক্ষিতা এবং গুরন্ত চোখ সাধারণ নয় এগুলো পাক্কা তোমার চোরে তো পাক্কা गर्भर भरुणाय अंतर भुक रेखे हृदय सम्पुटे समाज देखते निकले ही चुरी है टापा भंडौलत लोक लुटिए रा গোপন করে দুর্লঙ্গ জায়গা থেকে চুরি করা দুর্গের ভিতরে আছে তো চারদিকে জুটে আছে কোনো আধার নাই উঠবে কি করে তার বুদ্ধি রাজা যখন ঘন্টা গুলো পাচ্ছে তখন দেওয়ালে পেরে ঠুটছে ঘন্টা ঘন্টা এক নয় তুমি আমাদের সব ধরণ করে নিয়েছ আমাদের শ্রীর গোস্বাই করতে গিয়ে লিখছেন বললেন দেখো পূর্ব বলা হলো যে ইন্দিরা জায়গায়। তারপর এ হচ্ছে বৃন্দা ভজন স্থান প্রেমের জায়গা আর একটি তীর্থক্ষেত্র সকলেই বলে থাকে একে তো জীব হত্যা করাই পা আর তারপরে তীর্থ ক্ষেত্রে যদি করা যায় তাহলে আবার সেটা কত বড় নয় সরলাপ যারা কিচ্ছু জানে না এই প্রকার নারী করা যায় এবং সেই নারীগণের মধ্যে যদি আবার দু একটি নয় তিনশো কোটি নারী করা যায় তো কত পাপ হয়ে যায় গোবিন্দ বলছেন আমি তোমাদের বধ করছি কি করে আমার কাছে তো কোন অস্ত্র নেই আমার কাছে আছে কারো বধ পায় না অস্ত্র শস্ত্র তো নেই मुरली मुरल तुम मुरली बध है ना क्योंकि मुरली बाजिए जमन गान हरिणीगण के आकृष्ट करा जाए এই প্রকার করে দেয়র্ণপুর লিখলেন আনন্দ বৃন্দাবন চন্দ্রে যখন এই শ্লোকে থাকছিল তখন বলছেন বানেন শুধু বান নয় মনু লহু চা হলি কি লিখি ভাটি বড়লো মা জড়ু দিন রাতি সজনী জোর গুরু যেন কামের কামান কেনাকইল নিরমানি সে যে বিষম কুসমান শঙ্কর গোপিত্রে